ইবনু উমর রদিয়্লাহ তু বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন তোমরা তোমাদের কিছু কিছু সালাত তোমাদের ঘরে আদায় করবে তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না আবদুল ওহাব রহমতুল্লাহ আলহি আয়ুব রদিয়্লাহ তাল্লাহ্নুহতে হাদিস বর্ণনায় ওহাব রহমতুল্লাহ আলহী এর অনুসরণ করেছেন